তাহলে আমাদের বিষয় বিষয়টা হচ্ছে আমরা জানি যে যার ইৎ হয় তার লোভ হয় মানে এ যেকোনকোনো বর্ণ যার ইৎ হয়ে যায় ও চোলা চলে যায় থাকে না তাহলে আহ গম হচ্ছে বলে উপদেশে এই সূত্র দ্বারা এ বর্ণটি আহ থাকি না তো এই রকম এখন আমাদের দেখতে হবে যে সাত গুলো সাত সূত্রগুলো আছে এদের অর্থ কি আর কেমন করে আমরা লাগু করতে পারি তাহলে সংকরণম এখানে লেখাচ্ছি মাঝখানে চতারি সূত্রী উপদেশ অবস্থা স্বেশু ধাতুষু প্রত্যেক আদেশু আগমেশু যে উপদেশ আমরা আমরা যেটা বলি উপদেশ মূল রূপ যেটা দিয়েছেন এটা এখানে যে কোনো ধাতু যে কোনো যে কোনো আদেশ যে কোনো আগম এই সমস্ত কিছু আহ মানে এদের পরিধিতে এদের পরিধিতে এ চার সূত্র আছে। এখানে প্রথম সূত্রটি হচ্ছে উপদেশে জুন উপদেশে উপর থেকে কোন অনুবৃত্তি চায় না স্বয়ং সম্পূর্ণ তো সেজন্য লেখা আছে উপদেশে ধাত আদেশে আগাম उपदेशे বর্ণা আনুনাশক চেত ইৎ সংজ্ঞা উত্তমিয়া অচ সপ্তম প্রথম আনুনাশক প্রথম ইৎ প্রথম অনেক পদমে उपदेशे সূত্র সূর্ণ উপচুনা তাহলে এখানে আমরা দেখি যে প্রত্যেক পদের নিজের বিভক্তি রয়েছে তো আমরা দেখেছিলাম যে মানে আগম আদেশ নামকরণ তো এখানে ব্যক্তি মানে নামকরণ না কি নামকরণ যে অচ বর্ণ অনুনাশ যে অজ বর্ণ আনুনাশিক এর ইজ্ঞা হয় সেই জন্যে আজ প্রথম অতি শব্দের প্রথম অ্যক্তি শব্দের প্রথম আর ঈদ শব্দের প্রথম অ্যক্তি মানে এখানে এখানে নামকরণের ব্যাপার আদেশ হয় না যে যে কোনো আসছে অন্য স্থানে এরকম নেই আর এমনি আগম যে কোনো আসছে এরকম নেই কি হচ্ছে নামকরণ উপদেশ সপ্তমী এখানে সপ্তমী মানে নেই এখানে বিষয়টা বিষয় উপদেশ বিষয়ে উপদেশের বিষয়ে আহ মানে যে যেকোনো মূল রূপ উপদেশ মানে মূল রূপ যেটা পানি পানি দিয়েছেন হ্যাঁ তো ওখানে ধাতু হোক প্রত্যয় হোক আদেশ হোক আগাম হোক এর ইজ্ঞা হবে সেই রকম স্বরবর্ণ যার উপর চন্দ্রবিন্দু রয়েছে মানে অনুনাশিক স্বরবর্ণ তো এখানে উপদেশ বিষয়ে উপদেশের বিষয়েশিক স্পষ্ট হয়ে গেছে আমার মনে হয় হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে আহ ধৃতিবন্ধ কি বুঝেছো তুমি বলো আর তারপরে এদের ধাতু কি লেখা আছে সেটা দেখো জীবন আছে তো হ্যাঁ উপদেশে অবস্থিত সরবর্ণ যদি অনুমাশিক হয় তাহলে তার ঠিক আছে না ডুপো চাষ না বলছি যেখানে সাত সূত্রগুলো দেখছা আছে পর এগিয়ে যেতে হবে মানে ধু এ ধু এসি আকার তোমার লোপ সঙ্গা তো লোপা আচ্ছা উপদেশে অনুনাশিক ও ইট এই সূত্রের দ্বারা এবং হবে সূত্রটার দ্বারা উম এই ঈট সংজ্ঞায় মানে এখানে অরুণাশিক অয়ের লোপ হচ্ছে দিয়ে এটি লৌকিকা ধাপ দিয়ে লোক হয়ে আমরা এখন এখানে দীপা নিবন বুঝেছ এখানে কি হয়ে গেছে না আরম্ভে শুরুতে শুরুতে কি লেখা আছে মানে এ ধ যেখানে লেখা আছে এ মানে একার অনলাইন হ্যাঁ দিদি বলছি ওই দেখো প্রথম থেকে আছে শুরু হচ্ছে আচ্ছা ব্যাকরণে পানি নীনা হ্যাঁ তারপরে ধাতু ঈদ সংিকা সরাহা তারপরে আছে তারপরে দেখো ঈদ সংগ্রহ করুন আসছে অধানুনাশিক ঈদ হম হম তারপরে তাওনি উপদেশার জন্য এক নম্বরে এর ধারটা দেখাতে হলন্ত চাপানো আছে আমি ধা প্রত্যেক আদেশে আগাম আর্ণা অনুক চেত নিশে সপ্তম আ প্রথম আনুনাশি প্রথম প্রথম স্বয়ং সম্পূর্ণে না আমি রেখেছিলাম প্রায় সাত দিন আগে সাত দিন আগে নতুন ভাগ আমি রেখেছি এটা আমি দিন ধরে তোমার মোবাইলে পরে আছে এরকম হতে পারি না হলে তো এটা তো হবেই তাহলে এটা তো হবেই শুনেছ মানে করতে পারছি না তো সাধারণত সাধারণত দাতু আমরা বলি এদ দাতু এদ কিন্তু পানিনি যে রূপটা যে রূপটাকে দিয়েছেন আসলে আসলে নেই অকার রয়েছে অকারের উপর চন্দ্রবিন্দু মানে অনুনাশক পর বুঝেছ লেখা আছি তো লেখা আছে ওখানে শুরুতে শুরুতে এ ধর শেষে অনুচ্ছেদের শেষে এদ হসন্ত রয়েছে দেখছো শুরু শুরুতে হসন্ত নেই আর উপর চন্দ্রবিন্দুর লেখা আছে আর শেষে রয়েছে দেখছো প্রশ্ন প্রশ্ন এসে যায় যে কেমন কেমন করে শুরুতে এই রকম এই ধর লেখা আছে আর শেষে এই হসন্ত লেখা আছে হ্যাঁ পরিবর্তন হয়ে গেছে সংজ্ঞা তো লৌকিকে ধি তুমি মানে মানেটা তো জানো যে উপদেশ অনুমান মানেটা জানো তো হম আচ্ছা তাহলে বলছো যে এই ধাতুটা যদি ঈদ হয় তাহলে এই উপদেশে অজ অনুমাসিক ঈট এ এই যে এই যে আহ এই যে এই অকারে ঈদ হচ্ছে এই আলোক সূত্রের দ্বারা উপদেশ অ আর পৌপহ দ্বারা এই আলোক সূত্রের দ্বারা উপদেশা অজুনাশী গীত দ্বারা এই ধাতু অকারের ইৎ হয় আর পেশ নৌপ সূত্র দ্বারা এই লোভ হচ্ছে তাহলে আমরা কোন ধাতু ব্যবহার করে থাকি এ ধাতু এ ধী এটা যখন আমরা ব্যবহার করি তখন এরকম হয় এ তো এই রূপটা কিভাবে হয় না এই আলোপ্যসূত্রের দ্বারা আহ উপদেশে এ ধাত উপদেশ উপাদেশিত ধাতু উপদেশে অবস্থিত ধাতু এবং তার জন্য সূত্রের দ্বারা অকারে মানে অজ অনুনাশিক হয়েছে এরকম অকারে এই তুমি একটু বলো তারপর আমরা এগিয়ে এগিয়ে যাবো কি ধাতুষ মানুষ সেটি কেন এ ধাওয়া যেটা চন্দ্রবন্ধু থাকে সেটা এ এই লক্ষ্মী ধাতুটি হয় হ্যাঁ কেন মানে কি হয়ে গেছে এ ধাওয়া আর এদ দুটোর মধ্যে কি পার্থক্য মানে মানে এই দক্ষিণ ধাপটি অবশিষ্ট থাকছে ঠিক আছে এখন এখন মানে কি আমি জিজ্ঞেস করছি এর অর্থটা কি বলো হ্যাঁ নিচে লেখা আছে তো তাহলে এগিয়ে যাই পরের সূত্র দীপায়ীপা দীপায়নি বন বলো সে হল বর্ণের হয় সংজ্ঞা হয় হল প্রথমান্তম অন্তম বিদম সূত্রম অনুবৃত্তে সহিত সূত্র উপদেশে হল হাট দুটো পদ আছে দুটো পদ মূল সূত্রে তো সেজন্য লেখা আছে দুই পদম এরম সূত্র হল অন্তম আছে অনুবৃত্তি সাহিত্য হলো উপদেশের অন্তম হলো ইত মানে উপদেশের অন্তদেশ অন্ত হলটি থাকে সেটি ইত সংখ্যক হয় আর অনুবৃত্তি শব্দটি উপদেশ আর ইত এই দুটো শব্দ শুধু শুধু হাল আর অন্তিম শুধু দুটো শব্দ উপদেশে এতে তো এই দুটো শুধু নেই তো সেটা দেখো তৃতীয় সূত্র মানে তৃতীয় সূত্র হলন্তম উপদেশে একজন আজকে সেটা প্রথম আধায় তৃতীয় পাদ দ্বিতীয় সূত্র তো উপর থেকে মানে দ্বিতীয় সূত্র থেকে যে এই সূত্র মধ্যে উপদেশে দেখছ হ্যাঁ ওখান থেকে যেমন যেরকম যেরকম আলাপ যখন হয় যে রাম বলছে যে আমি বাজার যাব আর শ্যাম বলছে আমিও আমরা বুঝি যে আমিও মানে তা এই যে আমিও বাজার যাব সেরকম এখানে উপদেশে আচরণ আজকা এর প্রথম সূত্র আর দ্বিতীয় হচ্ছে হালান্তিমেট আমরা পূর্তি করি যে ও উপর থেকে উপদেশে এই দুটো শব্দ দরকার ওকে বুঝেছ হালান্তিম এরকম সম্পূর্ণ অষ্টাধ্যায় গ্রন্থে রকম কাজ হয় উপর থেকে আনতে হয় পূর্তি করার জন্য এটা অনুভূত এটা অনুভূতি উপেম হল ইন্ধি উদাহরণে হলেন সংা তে লোপ লোপ ওই চকার তো অন্তে হল আছে মানে অন্তে সড় বর্ণ অন্তে ব্যঞ্জন বর্ণ চকারটা তো আহ এখানে এই সূত্রের দ্বারা মাঝখানে কাজ রয়েছে এটা আমার প্রমুখ বিষয় নয় এখন সেজন্য আমি আমি ছেড়ে দিয়েছি হ্যাঁ মানে গুণ হবে না জায়গায় অকার হবে গুণ হবে আর তারপরে উরন্দ্র উড়ন্দ্রপরাহা সূত্র দ্বারা এসে যাবে তো আমি আমি ছেড়ে দিয়েছি শুধু চাকার এখানে দেখানোর জন্য চকার চ রইবে না দিবানি বঞ্চপ বুঝিছো পায়নি বন স্যার স্যার ওকে তারপরে তারপরে প্রীতবন নব বিভক্ত উৎসমাহ নো নব বিভক্ত উৎসমাহ বিধক ন ভবಂತಿ বিভক্তি অবস্থায় সর্ণ সকার এর সং বিভক্তি সংজ্ঞা কাহা এই যে বিভক্তির কথা বলা হলো সেটি সুবিভক্তিও হতে পারে বা তিন বিভক্তিও হতে পারে অর্থাৎ সুদ বিভক্তি অবস্থায় বা তিন বিভক্তি অবস্থায় বর্গ সকার এবং মহকারের ইৎসংা হয়নাসে আর এই সূত্রটি হনন্তম এই সূত্রের অপবাদ সূত্রেতর দ্বন্দ্ব তুস্মা সকার সকার এবং মকারীর এখানে ইতরেতর দ্বন্দ্ব সমাজ হয়েছে ন নদ এখানে একটি দৃশ্য মানে এখানে দেখা গেল যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে কোথায় কোথায় ঈদ সংজ্ঞা হচ্ছে তো এখানে বলছে যে যদি বিভক্তি অবস্থায় থাকে অর্থাৎ হলন্তম এই সূত্রের অপবাদ সূত্র কারণ হলন্তম সূত্রে আমরা দেখলাম যে অন্তঃষ্ঠিত হল বর্ণ ব্যঞ্জন বর্ণ যদি থেকে থাকে তাহলে তার ইৎসংা হয় কিন্তু আলোচনা সূত্রের দ্বারা সেটি বাধা প্রাপ্ত হচ্ছে শুধুমাত্র অপবাদ অপবাদ বলতে স্যার হলন্তন সূত্রের দ্বারা আমরা জানি যে অন্তর্থিত যেকোনো হল বটেরি ঈদ সংজ্ঞা হয় কিন্তু সূত্রের দ্বারা সেটি বাধা প্রাপ্ত হচ্ছে মানে শুধুমাত্র ঈট সংজ্ঞা হওয়ার কথা কিন্তু আলোচ্য সূত্রের দ্বারা সেটি বাধাপ্রাপ্ত হবে সবর্গীয় বর্ণ সকার এবং মকারের ইৎসংা হবে না ঠিক আছে মানে মানে ওই মানে বাংলায় বাংলা ভাষায় অপবাদ শব্দের অন্য অর্থ তো অপবাদ মানে বাংলায় নিন্দা তো বাংলায় কিরকম বাংলায় কিরকম শব্দ প্রয়োগ হবে এখানে ব্যবহার অপবাদ অপবাদ বাংলায় মানে এটা কি ব্যতিক্রম অন্যথা বোধ হয়ে যাবে এমনি আমি বলছি আমি বলছি কারণ বাংলায় অপবাদ মানে নিন্দা করা নিন্দা আর এখানে অপবাদ মানে ব্যতিক্রম ব্যতিক্রম বাংলায় আছে তো অনুবৃত যেটা লেখা আছে আসলে তো সূত্র হ্যাঁ ওই যে স্যার এখানে তো আমরা দেখেছি যে আমরা পেয়েছি ন বিভক্তা কিন্তু এখানে দেওয়া আছে উপদেশে বিভক্ত বিভক্তা হল হুস্মা না ইত না ইত হ্যাঁ এখানে উপদেশে অন্তাহা হলহ ইহা এই শব্দগুলো থেকে উপদেশে ইট এই দুটি শব্দ নেয়া হয়েছে আর হনন্তম থেকে হল আর অন্ত এই দুটি শব্দ নেওয়া হয়েছে যে বলা হয়েছে উপদেশে বিধক্ত অন্তাহা হনাহ ইত এগুলি ইট সংজ্ঞা হয় না ঠিক আছে ভালো আর অন্য আমি বলছি এখানে যে পরিবর্তিত পরিবর্তিত করতে পারি পরিবর্তন এখানে বহুবাচন দরকার তো মূলে উপদেশে যেন নাচক ঈদ ওখানে ঈদ ঈদ শব্দ ছিল উপদেশে বিভক্তা হনহ তুস্মা না এখানে বলছে যে এই অন্তমাহা নহা এই যে তুস্মা এটা হচ্ছে আপনার বিশেষ্য আর এর বিশেষণ হচ্ছে আপনার অন্তাহা হলহ ই হলহ এই বিশেষের সঙ্গে মানে এটা বিশেষ বিশেষণ ভাব মানে কি তুমি বুঝছো এমন বলো হ্যাঁ স্যার আমি আপনাকে হলো তাহলে এই টুসমাহা এর কারণস্বরূপ এই বিশেষ এর কারণস্বরূপ এগুলো যেহেতু আপনার বিশেষ মানে বহু বচনান্ত হলো তার জন্য এই টুষমা পুষ্পাগাটা হচ্ছে আপনার বিশেষ আর এইগুলো হচ্ছে যখন পুষ্প যদি আমরা আলাদা আলাদা করিনি সুন্দরটা আলাদা নিলাম পুষ্প পুষ্পটা আলাদা নিলাম সরি পুষ্প আমা নিলাম সুন্দর সুন্দরটা আলাদা নিলাম তাহলে এরকম তাহলে যে সুন্দরটা বিশেষণী পুষ্পানি বলছি এবং এক্ষেত্রে পুষ্পানিটা হচ্ছে আপনার বিশেষ এবং সুন্দরানিটা হচ্ছে আপনার বিশেষণ মানে কেমন কেমন পুষ্প না সুন্দর পুষ্প তো এখানে বলতে চাইছে স্বর্গীয় বর্ণ সকার এবং মকার এগুলো কখন কোন মানে কোন বিশেষ সন্দেহে বোঝাচ্ছে যে মানে অন্তের স্থিত থেকে বলছি উপদেশ অবস্থায় বিভক্তিতে সবর্গীয় বর্ণ সকার এবং মকার এইগুলোর ইৎসংা হবে না কেমন কেমন এগুলো কেমন না অন্তে যদি এগুলো অন্ত্যসিত হয় স্তবর্গীয় বর্ণ সকার এবং বর্ণত হল থাকে তাহলে তাদের তাহলে এই যে সবর্গীয় স্তবর্গীয় বর্ণ সকার মকার এগুলো বিশেষণ হচ্ছে এগুলো বিশেষ হচ্ছে এবং এগুলো যদি অন্তে থাকে মানে এইরূপ ব্যঞ্জন যদি অন্তে থাকে তাহলে তাদের এটা আপনার বিশেষ্য এবং অন্তাহা হলহ ইতাহা এগুলো হচ্ছে আপনার বিশেষ হ্যাঁ হ্যাঁ ভালো ভালোভাবে ভালো ভাবে বলেছ খুবই স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ তো এখানে এখানে আমাদের প্রসিদ্ধ শ্লোক রয়েছে প্রসিদ্ধ শ্লোক রয়েছে যে লিঙ্গনমিভক্তি বিশেষস্য তলিঙ্গম তদ্বচন চি বিশেষণস্যপি হম তো উম দৃতিবন এই শ্লোকটির অর্থটা তলিঙ্গি বিশেষন বিশেষ বিশেষের যা লিঙ্গ যা বচন যা বিভক্তি হয় বিশেষণেরও তাই লিঙ্গ বচন এবং বিভক্তি হয়তো যেমন আহ সুন্দরানি পুষ্পানি এখানে পুষ্প বিশেষ্য তো পুষ্প যেহেতু মানে বচন বিভক্তি আহ লিঙ্গ যা আছে এখানে যেমন ক্লিপ লিঙ্গ আছে বহু বচন আছে আর বিভক্তি হলো আহ প্রথমা তাই তাই সুন্দর এর বিশেষ বিশেষণেও সুন্দরের ভিহা পুষ্পেহা তারপর তাহলে কি হয়ে গেছে হ্যাঁ সুন্দরের পুষ্পের ভেহা এখানে বিভক্তি এখানে এক বিশেষ হচ্ছে তুসমা হ্যাঁ প্রথমা বিপাক্ত আর লিঙ্গে আর বাহু আছে দীপায় নিবন্ধ ঠিক আছে তো যে কোনো হ্যাঁ ওকে তারপরে আহ দীপায় তুমি পড়ো রামা রা যুটু ইত্যাদি না এই সূত্রের দ্বারা জকারের লোক রাম জকারের লোক হলে পরে থাকে রাম এবং রাম প্লাস হলন্তমের দ্বারা আমরা পড়িনি এগিয়ে মানে পরেই আসবে চুটু আমরা পড়িনি এমনি মানে রামা এখান থেকে কি হচ্ছে এখানে রামা পরে থাকছে মানে এই সূত্রের দ্বারা সকালের ঈদ সংজ্ঞা হচ্ছে এখানে যেহেতু অন্তে আছে বর্ণ অন্ত আছে মানে হল অন্তে আছে তাই হলম কেম এই সূত্রের দ্বারা সকালে ঈদ সংজ্ঞা হচ্ছে তো আমরা দেখেছি যে এই সূত্রের দ্বারা সকালের লোপ হচ্ছে না রাম প্লাস থেকে রামা হয়ে যাচ্ছে দিয়ে সকালে আসলে আমি আমি লিখেছি সকারনি এরকম হয়ে যেত এরকম হতো কিন্তু হয়নি হবে না কারণ কেন হবে না কেননা যেহেতু এই যে না বিভাক্তম এই সূত্রের প্রশক্তি রয়েছে প্রশক্তি মানে যে নিমিত্ত নিমিত্ত নিমিত্ত এখানে নিমিত্ত কি যে আস প্রত্যের শেষে মানে আমরা কি দেখছি যে কোনো ধাতু এই চতুর চার মধ্যে এটা প্রত্যয় তো আর শেষে সকার সন্ত রয়েছে তো সেজন্য হলন্তম সূত্রের প্রশক্তি প্রসক্তি রয়েছে কিন্তু প্রাপ্তি হবে না প্রসক্তি রয়েছে প্রাপ্তি হবে না মানে এর কাজ এ হয়ে তো কিন্তু হবে না কারণ এর উপবাদ অপবাদ সূত্র মানে ব্যতিক্রম নবীপকুষ মাহা সে জন্য এর সংজ্ঞা জেতা হচ্ছিল কিন্তু হবে না দীপায়নি বন বুঝেছো লোভ হল রামাটা এলো মানে আমাদের দুটো ধাপ দুটো দুটো দুটো ধাপ রয়েছে প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে যে কোনো এর সংঘা হবে আর দ্বিতীয় ধাপ হচ্ছে যে যারা হয়েছে তার লোপ হবে। লোপা সুতোর দ্বারা এখন এখন এখানে এখানে প্রথম ধাপ প্রথম ধাপ এই অবরোধ হয়ে গেছে মানে হবে না প্রথম ধাপ বাধা প্রথম ধাপেই বাধা এসে গেছে কারণ যে আহ শেষে যে যে কোন ধাতুর প্রত্যেকের আগম অথবা আদেশ শেষে যে হল বর্ণ রয়েছে যার কারণে দ্বারা হয় যাবে সকার অথবা মকার তো এখানে সকার রয়েছে তো সেই জন্য প্রথম দাপ প্রথম দাপ এটা মানে বাধিত হয়ে গেছে বুঝেছ যে সকালের কথা বলেছিলেন প্রথম ধাপে সকালে ঈদ সংগ্রহ হয়েছে মানে মানে দুটো দুটো ডাব দুটো হবে আর দুটি ডাব যার ইচ্ছা ওর লোপ হয়ে যাবে ঠিক আছে এখানে কোথায় সে দ্বারা যেটা কাজ হয়ে যেত সেটা হবে না কারণ তুষ্মা এর বাধা ঠিক আছে আচ্ছা আর না বিভাগে হ্যাঁ মানে এটা এক চিহ্ন ঠিক আছে অন্য বিভক্ত হনন্ত্র হনন্তলোপা বি উ্যান অতিম সবর্গী রসলে তো আমরা দেশে নীক্তাহা হচ্ছে না বিভক্তি অবস্থায় দেখাচ্ছে যে কোথায় কোথায় লোভ হচ্ছে না যেমন হচ্ছে এখানে স এই যে সকার এই নবিভক্ত বিভক্ত তুষমাহা এর দ্বারা সকারের লোপ হচ্ছে না ভিস ওম এক কিছু কিভুক্তি হ্যাঁ সুখ প্রত্যয়া তারপরে <coughs> সবর্গীয় বর্ণ হচ্ছে এখানেও যে সবর্গীয় বর্ণ মানে এখানে যে স রয়েছে শেষে রামাত স রয়েছে চশমাত স রয়েছে চশমিন এগুলো এগুলো হচ্ছে আপনার পরে লেখা আজের হ্যাঁ আদিপে যদি নি বাধ্যে একটু না এটা কি লেখা আছে বর্ণা সমুহ টু থাকে বা থাকে না এই তিনটির মধ্যে যে কোনো একটি বর্ণয থাকে তাহলে তার ইচ্ছা হয় ধুষুব ধরে নিবন্ধু আহ শুধুমাত্র ধাতুতে হয় আহ অতএব ধাতুর জন্যই তৈরি হয়েছে ইত্যাদি দ্বন্দ্ব নি টু ডু আচ্ছা এবারে এই সূত্র যেটা আছে আদিগ নি চুড়বো এই পথটা কিভাবে শুদ্ধ হয়েছে সেটা দেখাচ্ছে তো বলছে মি সব মি এবং টু এবং দুশ্বরের অত ঈশ্বরের ঈশ্বর দ্বন্দ্ব করে হয়েছে মি টু ডি টু ডু আর বহু বচনে হয়েছে মানে গুরু শব্দ গুরু শব্দ গুরু গুরু গুরবহ তো এরকম ভাবে টু ডু মি টু ডু মি টু দেব বহু বচনে ব্যবহার হয়েছে আদি প্রথম প্রথম আহ দ্বিপদম সূত্র আদি এটি হল প্রথম আহ নিটুডব দ্বিপদের একটা হলো আদি একটা হলো নিটুড আদি ইতি বহুতে এক বচন আদি আহ এবং ইতি এটি বহুতই বোঝাচ্ছে এক রকমের ব্যবহৃত হলে বহু তাই বলছে এখানে অনুবৃত এখানে তো ধাতুর মধ্যে আহ ধাতুর সূত্রের মধ্যে আছে আদি থেকে আদয়হ হয়েছে তারপরে উপদেশে ধাত্র হলো যে আহ উপদেশে ধাতুর আহ আদিতে এর ইজ্ঞা হয় হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম আর দীপানি বন এসে আছো তো কেটে গেছিল ছিংশু এই তিনটি যে কোনো একটি বর্ণ থাকলে তার ইচ্ছা হয় তো এবার টু ডু এই নিবন্ত গুলো কিন্তু শুধু হয় তো তাই আহ এই সূত্রটি ধাতুর জন্যই তৈরি করা হয়েছে আর এই সূত্রী আহ নিচর ইত দ্বন্দ্ব সমাপ্তে নি টু ডি হয়েছে আর বহু বচনে আহ এটি হয়েছে নি টু মানে গুরু শব্দের মতো বহু বচনে আদি প্রথমান্তম নিবাহা প্রথমান্তম আহ আর ক্ষুদ্রটি হলো বিপদে আহ আদি আর ইসলেও বহু রচনা বোঝা বোঝানো হবে এই ক্ষুত্রতে তাই বলা হচ্ছে যে বহুত্র এসব বচানাম আহ অনুবৃত্তি সাহিত্য সূত্রাম উপদে এসে ধাতুহ আদয়বহা ইতাহ অর্থাৎ অনুভূতি হ্যাঁ মানে শুধু বর্ণ বর্ণসমূহ বর্ণসমূহ এতই ই মানে ই আরে এখানে এক উদাহরণ দেওয়া আছে এটা হলো একটা উপদেশের ঝাঁটু তো এখানে সূত্র দ্বারা এই সূত্র দ্বারা হচ্ছে বর্ণের ঈটসঙ্গা হচ্ছে আহ এবং কচ্হা দাদা কচ্হা টিয়া নিয়ে না লেপ এবং কচ্ছা এই সূত্র দ্বারা টিয়ের লোপ হচ্ছে টিয়ে পড়ে থাকছে নী এরপর উপদেশ আর ঈদ এই ঈদের দ্বারা অনুবাসিক হচ্ছে আর যে থাকছে নদ আর ধাকুতি হলো নন্দ্রহা ভগতী ইতি আগ্রহী আমার আচ্ছা যে নটা এসছে ওটা হয়েছে তার জন্য এসছে তো ওটা পরে আমরা পড়বো হ্যাঁ ঠিক আছে তাহলে আদে সুতোর দ্বারা নিবন বুঝেছি ধানি মানে বর্ণ এখানে নয় শুধু টু এটা দুটো বর্ণেরও আছে এক একসঙ্গে একসঙ্গে দুটোরও এর সং হ্যাঁ যে রকম আমরা দেখেছিলাম যে রামা না এই সেই রকম এখানেও টু নদী কিন্তু অন্ধ সুতোর দ্বারা আদে ইউটু দা বাহা দ্বারা টু এর ইঙ্গা হবে হ্যাঁ ঠিক আছে কেন না ওটা অন্য কোন সিম্পলাইজেশন আমি চার সূত্র আমি দিয়েছি এখানে চার চারটি আছি তো উপদেশের জন্য আজকে আদির আদির ইা আর কিন্তু এখানে আমি সংখ্যা আমি রেখে রাখিনি সংখ্যা নয় কিন্তু অন্তর্গত আচ্ছা আচ্ছা মানে ইৎ বাচ্চা এটা সেই সূত্রে অন্তর্গত এখন ধাঈ সমুদায় ঈ সংাৎ শব্দ সমুদায়ের ভগতি এর ইজ্ঞা হয় ইসঙ্গিয়া ভাগাটি এই ধাতু যে ই এর ইট সংজ্ঞা হয় এর ইজ্ঞা হয়ে ঠিক আচ্ছা হয়েছে ইৎ সংজ্ঞা হয়ে ইউজ থাকছে ইসু স্থির ঈড় ইট সংজ্ঞা হয়ে আচ্ছা এটা ইৎ সংজ্ঞা হয়েছে ভিন্ন ইৎসা না করনিয়া ধেয়কার আচ্ছা ইয়কারের রেস এর মানে অন্য রীতিতে আচ্ছা ভিন্ন রীতি হতে পারতো বলতে স্যার এখানটা যে বলছে না যে ভিয়া নিয় কার কারজ আচ্ছা আচ্ছা র এর কথা বলছে রেস কারজি ভিন্ন রীতিয়া হ্যাঁ যে আপনার হলনতম দ্বারা এই যে বলছে যে তো রটা হলন্তম তাহলে হলবর্ণ অন্ত রয়েছে তো এর হলন্তম দ্বারা তো ইয়ে হতে পারতো মানে আপনার কি বলে হলন্তম দ্বারা এই সন্ধ্যা হতে পারতো কিন্তু এই আলোচ্য বা দ্বারা এটার ইয়েটা মানে উম এটা অজনুনাশিক দ্বারাও ইৎসংা হতে পারতো থি এটা অজনুনাশিকদের ইৎসঙ্গা হতে পারতো আর রটা হরনতম দ্বারা হতে পারতো কিন্তু এটা হবে না মানে কি বাড়তি কেন হ্যাঁ তো পানি আমরা কি বলিস পানি নিয়ে সূত্র দিয়ে আর তারপরে কিন্তু কিসের জন্য প্রয়োজন হয় স্যার কিসের প্রয়োজন মানে মানে ভাষ্যটার বাড়তি বলতেন কেন এগুলো রচনা করার দেখা দিল কেন কি দেখা দিল মানে এই পতঞ্জলি যে পতঞ্জলি সূত্র রচনা করলেন এই সরি পানি পানিনি সূত্র রচনা করলেন তো আচ্ছা মানে এটা এখানে এটা অথবা যে কোনো বাড়তি ওকে ওকে তো আমি বলছি যে আসলে পানিনি পানি সূত্র দিয়েছেন আর তারপরে মাঝে এ মানে অনেক দিন পর অনেক দিন পর কোথাও কোথাও দোষ আছে ত্রুটি আছে মানে কিছু আর বলতে হবে কিছু আর বলতে হবে হ্যাঁ তো সেই জন্য ব্যাকরণ গণ সব সব সব বাগুলো মানি না যার গুরুত্ব আছে যার মূল্য আছে তারা আমরা মানি তারা রেখেছিলেন যেখানে যেখানে করার জন্যে যেখানে দরকার ছিল ওখানে বা দেওয়া আছে যেমন এখানে নেটি এক সূত্র আছে নেটি তো নেটি সূত্র মানে এখানে দেওয়া আছে আর এর মূল্য আছে না কি এখন কারণ এখানে যেমন তুমি বলেছো যে হলন হলান্ত সূত্র দ্বারা হলান্তম আর উপদেশে যেমন আজকে দ্বারা এই দুটো বর্ণ ইয়া হতে পারতো কিন্তু অন্য কারণে অন্য কারণে নেতি কারণে কারণে পূর্তি করার জন্য মহাভাষায় ও এই রকম যেখানে যেখানে স্পষ্ট করার জন্যে কিছু বলতে হবে ওখানে ওখানে ভাষ্যকার তারপর <upti> <upti> দিবানি বন পড়বে কি করছো আচ্ছা কেটে গেল ওকেটি পান তিনি সুত আচ্ছা আমরা এখন পর্যন্ত চারটা সূত্র দেখলাম ইসঙ্গ সূত্র তো সেগুলো আহ ধাতু আদেশ আগুনের ক্ষেত্রে আর এবারে তিনটি সূত্র আছে বাকি তিনটি সূত্র সেটা প্রত্যয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় সহ প্রত্যয় প্রত্যয় আদৌ সকারী চেত ইঙ্গা ভাবতি প্রত্যয়ের আদিতে সকার থাকলে তার ইসঙ্গা হয় সহ প্রথমান্তম প্রত্যেক আছে প্রত্যেক আছে ষষ্ঠম আন্তম আর এই সূত্রটি হল দ্বিপদে অনুবৃত্তি সহিত সূত্র উপদেশে প্রত্যয় আদি সহঈ উপদেশে প্রত্যয়ের আদি তাহলে আহ এখানে সাহাপতি আসিয়া সাহায্য সূত্রে সূত্র আছে এখন তিনটি সূত্র রয়েছে যার কাজ হবে তো এখন উপদেশে প্রত্যে আকার আদিতে যে সকারটি রয়েছে তার ঈৎসজ্ঞা হয় স্ব প্রথমান্ত প্রত্যয় হল এবং বিপদ সূত্র ঠিক আছে ভালো বলেছো তারপরে কি লেখাছে জলপাম ইতি প্রত্য উপদেশে অধুন নাশিক ইস হলন্তম সত্য সূত্রে মানে জল্প এই উপদেশিক শাকন প্রত্যয় এখানে উপদেশ অনুনাশিক ঈট হলন্ত এবং আহ সত্য সত্যয়ের এই যে তিনটি এই যে তিনটি সূত্র উপদেশের জুন আজকে ঈদ হালন্ত আসিয়া দেখিয়ে দাও দেখিয়ে দাও জলপাশিক ঈদ সূত্রটি খাটবে এবং হলন্ত্রটি এবং শপথ কোথায় কাজ করে সূত্র কোথায় কাজ করে হম আচ্ছা দুটি দেখি দেখিয়ে দাও একবার জল জলপাহ এখানে অনুনাশিক দ্বারা আর এটার এই সাপ্রাপ্ত হচ্ছে সূত্র দ্বারা সকারের ঈদ হচ্ছে আর এই যে অন্ত নকারটা আছে কিন্তু হ্যাঁ ঠিক আছে মেলন জল পাক বহু বদ বহু বোলে কারণে কারণে এখানে সাহায্য যেটা আছে এখানে তাহলে এখানে হবে সকান সকারের সংঘা আর শেষে নকার রয়েছে বলে নালান্তিম দ্বারা নকারের হবে তার জল্প আঁকা প্রাথিপাদিক জল পাঁকা যে বহু অনেক বলে ঠিক আছে ওকে প্রীতিবন তারপর জলপা কাহার যে ব্যক্তি অনেক কিছু বলেছ ছোট বড় সেই সাইবসির টকে কিপ পর এরকম আর আবার বলো কবি দৃষ্টি আছে সাইবসি অনেক কিছু বলে বলতেই টকে কিপকে বোঝেছে তো হ্যাঁ অনেক কিছু বলা মানে কি এখানে মানে গ্যানের কথা বলা হয়েছে নাকি কথার হয়েছে না যে যে গল্প যে গল্প করে জল্পনম যেমন কিছু অর্থপূরণ হতে পারে কিছু নিরার্থক অনেক কিছু বলে নানা রকমের কথা মানে জল্পনাকে বলে ইংলিশ হিন্দিতে যেটা আমরা বলি গপসপ গো গপসপা গুদ্ধ শুনেছ গে ঠিক আছে <scenes Locker noise> <ezaun _ death> বলো স্যস আদৌ চর্গে তো বর্ণ সংখ্যা বলছে প্রত্যয়ের আদিতে যদি টবর্গীয় বর্ণ বা টবর্গীয় বর্ণ থেকে থাকে অর্থাৎ বর্ণের মধ্যে পড়ে চ ছ জ আর টবর্গীয় বর্ণের মধ্যে পড়ছে এগুলো যদি থাকে প্রত্যয়ের আদিতে তাহলে এই সমস্ত বর্ণগুলোর ই সংজ্ঞা হয়ে থাকে চু আুস্তুস চ তয়হ ইতরা দ্বন্দ্বী গুরু শব্দ এবং ত এই দুটি মানে এই দুয়ের ইতরে তোর দ্বন্দ্ব সমাস করে চুটু শব্দটির মানে চুটু শব্দটি হয়েছে এটি দ্বি বছরের রূপ যেমন গুরু শব্দে আমরা গুরু শব্দের মতো যেমন হয় গুরু গুরু গুরুবাহ তো সেরকমই বিচনের গুরু শব্দের রূপ হচ্ছে আচ্ছা অনুবৃত্তির সহিত সূত্রম এইটা বুঝতে পার বচন ও বিপরিণামি পরিবর্তন পরিবর্তন আচ্ছা আচ্ছা বচন পরিবর্তন করা হয়েছে আচ্ছা সূত্রম বচন পরি বিপরীণ ক্রিয়াতে অনুবৃতি সৈত সূত্র আদি চুটু ইটাও এখানে অনুবৃত্তি না হয়েছে আপনার ঈদ থেকে উপদেশ আর উপদেশে স্থিত প্রত্যয়ের আদি যে মানে প্রত্যয়ের আদি যে চবর্গ এবং সবর্গ এই দুই ঈট সংজ্ঞা হয় হ্যাঁ স্বরূপ কি বলছেন পরিবর্ত পরিবর্তন করি কি মানে চুটু দুই বচ্ছেন তাই তো গুরু গুরু যায় এখন চুটু হ্যাঁ কি বুঝতে পারলাম না শুরু থেকেই দুই বচনে আছে শুরু থেকেই শুরু থেকেই বছনে আছে এখানে বচন ও পরিণাম ক্রিয়াতে আপনার এখানে আছে উপদেশ আদি ছিল তো দুটো শব্দ পরিবর্তন কারণে আদি আর দুটো বচন পরিবর্তন করা হয়েছে আচ্ছা আছে উদাহরণস্বরূপ রাম প্লাস জুতু জঙ্গা কাজ তো লোপেন লোপ রাম প্লাস তো রাম প্লাস জন হ্যাঁ ছা অনেক কিছু পরিবর্তন হবে তারপরে রামাহা রূপ সিদ্ধ হবে আর তোস্য লোক দ্বারা এর লোপ হয়েছে মানে জয়ের হয়েছে চুটু সূত্রের দ্বারা এবং তোস্ত লোক দ্বারা এর লোপ হয়েছে বিয়ে এখানে হুম আর বহু আছে নাই কেমন বহু আছে নেই না যেমন মণিহি মণি মনে মনে হিমি মনয়হা এখানে আদি দুই আচন দুই আছে তাহা শরিত শরিতা এখানে দুই আচন সমাজে কি দুই অচনে আছে কারণটা এই যে চুটু বিশেষ আদি এতে বিশেষন যেহেতু দুই বচনে আছে বলে আদি ও ইতেরকম ঠিক আছে তো এখন বলছি আমাকে বা কেটে দিচ্ছিলাম তো সেই জন্য তোমার দোষ নয় সেটা হয় মাঝে মাঝে ব্যাপার নেই কোন চিন্তা নেই ঠিক আছে তাহলে ভালো থাকো নমস্কার হ্যাঁ স্যার আপনি ভালো থাকবেন আপনি